একজন মানুষ মারা যায় তার কবরকে রূপান্তরিত করা হয় একজন মানুষ মারা গেছে তার কবরের ফুলের তৈরি গিটার নির্মাণ করে স্থাপন করা হচ্ছে একজন মানুষ মারা যাচ্ছে তার জন্য পাঁচ মিনিট দাঁড়িয়ে নিরবতা পালন করে অথচ এটা কি ইসলামের কোন কাজ কি না আচ্ছা আমি যদি তাদেরকে জিজ্ঞাসা করি আপনি কি কখনো জানার চেষ্টা করেছেন এগুলো এগুলোর ব্যাপারে ইসলাম কি বলে আসলে এগুলোর ব্যাপারে ইসলাম সমর্থন করে কিনা অথচ ইসলাম কোনো অবান্তর ধর্মের নাম নয় ইসলাম কোনো ফালতু ধর্মের নাম নয় ইসলাম হচ্ছে আল্লাহর পক্ষ থেকে একটি সুশৃঙ্খল পরিচ্ছন্ন পরিপূর্ণ জীবন বিধান ইসলাম মানুষের প্রত্যেকটা বাকে বাকে মোড়ে মরে তাকে দিক নির্দেশনা দেয়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 ইসলাম কোন অবান্তর ধর্মের নাম নয় ইসলাম নাজিল হয়েছে আল্লাহর পক্ষ থেকে মানুষকে শান্তি দেওয়ার জন্য মানুষকে অশান্তি থেকে বের করে শান্তি দেওয়ার জন্য ইসলাম করে পরিপূর্ণ জীবন বিধান রসুল্লাহ আলিহাস্লামের মৃত্যুর তিন মাস পূর্বে দশম হিজরির নয় জিলহজ হজ হজরত অবস্থায় আল্লাহ রহমিন আল্লা আলমিন সুরা নামের আটত্রিশ নাম্বার আয়াত স্পষ্ট ভাষায় ক্লিয়ার করে বলে দিয়েছেন মা ফারত ফিল কিতাবি মিন শাই আমি এই কিতাবে এমন কোনো বিষয় নাই যা লিপিবদ্ধ করি নাই সরূপ কিতাব এই আয়াতের ব্যাখ্যায় আব্দুল আব্বাস রাজিউল্লাহমা বলেন তিনি বলছেন আমার ওট একটা রশিও যদি হারিয়ে যায় আর এটা খোঁজার জন্য কি করতে হবে লাওয়াজাত গিতাবিল্লা এটা আমি কোরআনে খুঁজে বাবু আল্লাহ আকবর ইসলাম একটি পরিপূর্ণ জীবন বিধান তাই আপনি আপনার জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত কি করবেন কি করতে হবে কি করা দরকার কি করা লাগবে কি করবেন না সব কিছুর বিধান রয়েছে ইসলামের মধ্যে প্রত্যেকটা বিষয়ের নির্দেশনা রয়েছে ইসলামের মধ্যে তাই আমাদের সকলের ফিরে আসা দরকার ইসলামের দিকে মানুষ মানা যাচ্ছে মানা যাওয়ার পরে কি করতে হবে কি করা দরকার এজন্য আমাদের ইসলামের দিকে ফিরে আসা দরকার সম্মানিত ভাতৃমণ্ডলী সম্মানিত দর্শক মন্ডলী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 একজন মানুষের জন্য দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন করা এটার নাম ইস্তাম নয় বরং তার যদি আপনি কল্যাণ চান তার ভালো চান তাহলে তার জন্য দোয়া করতে হবে দুই নাম্বার কথা তার জন্য আর কি করা যায়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 এতেও ওই ব্যক্তির গুণা মাফ হবে কিন্তু বাদ দিয়ে আপনি মতো নিজের কাজ করবেন আর মনে করবে এটা ঠিক এটা মনে হয় ইসলামের একটা বিষয় অথবা এটা করলে ইসলামের কোনো সমস্যা নাই এই চিন্তা চেতনা যদি কাজ করে তাহলে আপনি নিজেও ক্ষতিগ্রস্ত হবেন এবং এই কাজগুলো যাকে উদ্দেশ্য করে করছেন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 নিজের জীবনকে পরিচালনা করার চেষ্টা করি আল্লাহ আমাদের সকলকে সেই তাহবিক দান করুন আমিন